ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا نستعين بالصبر والصلاح ان الله مع الصابرين بارك الله لنا ولكم في القران العظيم إِنَّكَ حَمِيدٌ মজী আমার মুরব্বী সাহেব সমবেত ইসলাম প্রিয় যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে সমবেত হয়ে আল্লাহর দিনের কথা আলোচনা করবার হাজার তোলা গ্রামের সহবতে একটি দিনী পরিবেশে জীবনের কিছু মূল্যবান সময় অতিক্রম করবার তৌফিক দিয়েছেন খান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহাত আমাদের সম্মুখে পেশ করেছেন এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করতেছিলেন বাংলাদেশের খ্যাতিমান একজন আলেম সময়ের একজন ইসলামেরহারা করেছেন। কোরআন এবং সুন্নার এলেমের প্রয়োজনীয়তা এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তিনি কিছু কথা আলোচনা করেছেন এর পূর্বে হজরত মহারানা মুফতি মুস্তাফুল নবী আমাকেও সকল মানুষের উপকারের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলতে অভিযান করেন হাজিরিন উম্মতে মুসলিমারতিক্রম হচ্ছে দুরবস্থার কারণে শুধু দুনিয়াতে মুসলমানরা এই ক্ষতিগ্রস্ত হয়নি মুসলিম জাতি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি বরং উম্মতে মুসলিমের এই দুরবস্থার কারণে সারা পৃথিবীর বিশ্ব মানবতাই ক্ষতিগ্রস্ত আলী তার জগৎ বিখ্যাত একখানা কিতাব রয়েছে আরবি ভাষায় তিনি মূল রচনা করেছেন মাজা হাসির আল পৃথিবীর বহু ভাষায় তার এই অমূল্য গ্রন্থটি অনুদিত হয়েছে আমাদের বাংলা ভাষায় অনুদিত হয়েছে ইংলিশে একতা দুনিয়াতে মুসলমানদের যে শৌর্য বীর্য ছিল বিশ্ব নেতৃত্ব মুসলমানদের হাতে ছিল সারা দুনিয়াতে মুসলিম জাতি অন্যান্যদের জন্য অনুকরণীয় অনুসরণীয় জাতি ছিল সেই অবস্থা থেকে আজকে মুসলিম মুসলিম জাতি এখন অনুকরণকারী মুসলিম জাতিতে রূপান্তরিত হয়েছে এই পতন বিশ্ব নেতৃত্বের আসন থেকে আজকে উন্মতে মুসলিমা পদস্কলিত হয়েছে এই মুসলমানদের এই অধপতনের কারণে শুধু মুসলমানদের শুধু মুসলমানদের জন্যই ক্ষতির কারণ নয় বরং মুসলিম উম্মার এই অধপতন এটা বিশ্ব মানবতার জন্য মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইতিহাস যারা পড়েন তারা পড়াশোনা করে দেখবেন পৃথিবীতে প্রায় এক সহস্রাব্দি পর্যন্ত মানচিত্রে তখন মানবতার কি পরিবেশ ছিল পৃথিবীর কি পরিবেশ ছিল এবং জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার মানুষ তারা কেমন শান্তিতে যাপন করেছে যুদ্ধবিগ্রহ কি পরিমাণ ঘটেছে কি পরিমান প্রাণ হানিপন হয়েছে সেটার পরিসংখ্যান আপনারা দেখুন আর এর পরে যখন ক্রুষের মাধ্যমে পশ্চিমা খ্রিস্টশক্তি বিশ্ব নেতৃত্ব তারা কেড়ে নিল উম্মতে মুসলিমার কাছ থেকে এর এরপরে প্রায় পাঁচশো বছর অতিক্রান্ত হতে চলেছে এই অবস্থায় এই সময়টায় দুনিয়ার পরিস্থিতি থেকে কোথায় এসে দাঁড়িয়েছে শুধু উন্মতে মুসলিমাই নয় ক্ষমতা আমেরিকার হাতে নাই আমেরিকা পারবে শুধুমাত্র আগুন জ্বালাতে বুস জ্বালায় গেছে বুশের পরে বারাক ওবামা এসে ক্লিন্টন এসে আগুন কমাতে পারে নাই আগুন আরো বাড়িয়েছে ক্লিন্টন করে আবার আরেক ছোট বুস আসছে ছোট বুস এসেও এখানে আগুন আরো বেশি দাউদাউ করে দাউ দাউ করেছে আগুন নেভার কোনো আলামত নাই বরং তার প্রত্যেকটা কথায় কথায় নতুন নতুন আরো পৃথিবীতে অশান্তির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তারা আগুন জ্বালাতে পারে রাশিয়ার লাল বিপ্লব দুনিয়ার মানুষ দেখেছে মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই শুধু এটা আমাদের দেশের নাগরিকদের জন্যই নয় বরং আমেরিকা কারণ কারণ তোমাদের উপরে আক্রমণের আশঙ্কা আছে তোমাদের যানমালের নিরাপত্তা নাই কত বড় অপরাধ করেছে তারা নিজেরাই চিন্তা করে দেখুন যে তারা এখন তাদের নিজেদের ডল ইংল্যান্ড বার্মিংহাম প্রাসাদ থেকে ঘোষণা দেওয়া হয় লন্ডনে মানুষের জীবনের নিরাপত্তা নাই সারা পৃথিবী অশান্তির দাবানলে চলছে মুসলিম ভূখণ্ড গুরুত্ব রক্তের ছয়লাভ বইতেছে ইসলামের কাছে আছে। এজন্য বলতে চাই আবার সারা পৃথিবীতে উপমতে হাতে বিশ্ব নেতৃত্ব আসবার দরকার আছে আবার সারা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন শুধু মুসলমানদের সাথে নয় বরং বিশ্ব মানবতার স্বার্থে কিন্তু মুসলিমা আজকে সহযন্ত্রের আষ্টে পৃষ্ঠে জড়িত চতুর্দিক থেকে তাদেরকে সহযন্ত্রের জাল এমন ভাবে করে রেখেছে মনে হচ্ছে এখান থেকে যেন উম্মতে মুসলিমার মুক্তি এবং নিস্তারের কোনো পথ নেই বিশ্ব নেতৃত্বের কথা মুসলমানদের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। এই বিপন্ন অবস্থা থেকে যদিও আমার আর তোমার দৃষ্টিতে মুক্তির কোনো পথ দেখা যায় না আমার আর তোমার দৃষ্টিতে যদিও সংকট উত্তরণের কোন সম্ভাবনা আমরা দেখি না কিন্তু বিশ্ব মানবতার মুক্তির মহাগ্রন্থ অলঙ্করকারী আমাকে এবং তোমাকে মুক্তির রাজ্যমান তোমাদের অপার তোমাদের ভয়ের কোনো কারণ নাই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই তোমাদের জন্য এমন একটা শক্তি আউল আবাক প্রস্তুত করে রেখেছেন ওই শক্তিতে তোমরা বলিয়ান হও সে শক্তি যখন তোমাদের হাতে আসবে সারা পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত সমস্ত অত্যাচারের লৌহ কপা তোমাদের সেই শক্তির সামনে তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে তোমাদের জন্য এমন একটা শক্তি আছে সে শক্তিতে তোমাদেরকে বলিয়ান হতে হবে মোহতারাম আল্লাপা কাবুল আলমিন আমাদের জন্য এমন একটা মহাশক্তি রেখেছেন দাবায়ে রাখবার জন্য তাদের হাতে যত অত্যাধুনিক মারণাস্ত থাকুক না কেন যত আধুনিক সামরিক শক্তি তাদের হাতে থাকুক না কেন আলহামদুলিল্লাহ এগুলো সব বড় শক্তি মুসলমানদের জন্য প্রস্তুত করেছেন মুসলমানরা সেটাকে ব্যবহার করতে পারে মুসলমান যেদিন মহা শক্তিতে বলিয়ান হয়ে আবার ময়দানে আল্লাহবরের ধ্বনি দিয়ে সেই শক্তি ব্যবহার করার কৌশল জানে না উম্মতে মুসলিমা সেই শক্তি ব্যবহার করার পদ্ধতি জানে না এখন শক্তি যতই থাকুক শক্তি যদি ব্যবহার করার কৌশল মানুষ না জানে তাহলে অনেক সত্যি থেকে কোনো কাজ নেই কোন লাভ নেই একজনের কাছে রাইফেল আছে রাইফেল চিনেন হ্যাঁ কি করে রাইফেল দিয়ে গুলি তো করে পিস্তল দিয়ে গুলি করে কি দিয়ে রাইফেল দিয়ে কি করে রাইফেল দিয়ে ব্রাস ফায়ার করে ব্রাশ ফায়ার মানে হলো যে একেবারে একসাথে বিরতিহীন ভাবে অনেকগুলো গুলি বের হয় তখন এটাকে বলে ব্রাস ফায়ার রাইফেল দিয়ে হলো ফায়ার ব্রাস ফায়ার করে গুলি করে পিস্টল দিয়ে একটার সাথে এরকম একটা শক্তিশালী পাওয়ার রাইফেল একজনের কাছে আছে কিন্তু রাইফেল কেমনে ধরতে হয় তাই জানে না শত্রুর দিকে রাইফেল তাক করে আসে শত্রু তাকায় দেখে ধরার মধ্যে দেখলে দেখা যায় আর এই অবস্থায় যদি রাইফেল গুলিও মারে তাহলে এই গুলিতে তো শত্রুর কিছুই হবে না বরং রাইফেলের নল যেহেতু নিজের বুকের দিকে এক মহা শক্তি তাদের জন্য তৈরি করে রেখেছিলেন কিন্তু মুসলিম জাতি আজকে সেই শক্তি ব্যবহার করার কৌশল না কারণে সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান পশ্চিমা অসভ্য শক্তিগুলো মুসলমানদের নিয়ে আজকে তারা পুতুল খেলা খেলতেছে মুসলমানদের রক্তে আজকে পৃথিবীর ব্যবহার করার কৌশল সম্পর্কে মুসলিম জাতির অজ্ঞতা দেখে আমি বিভিন্ন সময় একটা গল্প বলে থাকি একজন ব্যক্তি বনে গেছে জঙ্গলে জঙ্গল থেকে আগবার সময় দেখে একটা ছোট বাঘের বাচ্চা বাঘের বাচ্চাটা দেখে নিয়ে আসছে বাঘের বাচ্চা দেখে করতে হবে নাকি এখন দীর্ঘ সময় ধরে খায় না লাগছে মেয়া করতেছে লোকটা চিন্তা করলো বাঘের বাচ্চাকে কি খাওয়ানো যায় কারণ এখন মাত্র সে মায়ের বুকের দুধ খেয়ে ও বাচে। এখন বড় বাঘ পাবে কোথায় পরে মাথায় একটা বুদ্ধি আসছে যে ঘরে তো ছাগলের বাচ্চা আসলের বাচ্চা কি খায় ছাগলের দুধ খায় তো বাঘের বাচ্চাকে দুধ খাই কিনা তো বাঘের বাচ্চার মুখটা নিয়ে ছাগলের ওলামের সাথে মুখ লাগাইছে তো তখন ছাগলের ওলাম থেকে দুধ আসছে তো দুধ যখন বাঘের বাচ্চার মুখে পড়ছে পেটে খুদা মুখে দুধ এটা ছাগলের দুধ না বাঘের দুধ এটা গবেষণা করার দরকার আছে বাঘের বাচ্চাকে ছাগলের দুধ খাওয়ানো যায় এখন এইভাবে বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে ছাগলের দুধ খায় দিন যায় মাস গড়ায় ছাগলের বাচ্চা আস্তে আস্তে বড় হয় বাঘের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয় তো যখন ছাগলের বাচ্চা মোটামুটি বড় হয়ে সারে তো আস্তে আস্তে ছাগলের মাথায় সিংহ যায় সিংহ যায় না তো ছাগলের মাথায় যখন সিংহ যায় তখন ছাগলদের মধ্যে এক চরিত্র দেখা যায় সিংহ দেলে খালি গুটাগুতি করে লক্ষ্য করে দেখবেন এই যে ব্যাং যখন নতুন পানি পায় এই ব্যাঙের লাফালাফি শুরু হয় ছাগলের বাচ্চার সিংহ দেলে ছাগলের বাচ্চার গুটাগুতি বেড়ে যায় আর সমাজের কিছু মানুষ আছে অনেকে নতুন নতুন কিছু নেতৃত্ব দিয়ে অভ্যস্ত এরা মানুষকে উৎপাদ করে না কিন্তু রাস্তার টোকাই যখন বড় নেতা হয়ে যায় এই শ্রেণীর মানুষদের উৎপাতে সমাজে টিকা করবো কঠিন হয়ে যায় এই হলো তিন শ্রেণী গলের বাচ্চা আর পাতিনেতা এরা সব মানুষকে বেশি উৎপাদ করে কথা ঠিক তো ছাগলের যখন সিংয় তো গুতা লাগে যা পায় তারই গুতায় দেখবেন গাছের মধ্যে গুতা লাগায় বেড়ার মধ্যে নিয়ে গুতা লাগায় তো সেই অভ্যাস অনুযায়ী ছাগলের বাচ্চা একটা আর একটা সাথে গুতাগুতি লাগে বাঘের বাচ্চার সাথে লাগে তো বাঘের বাচ্চার সাথে যখন গুতাগুতি লাগে তো ছাগলের বাচ্চা তো সিং দিয়ে বাঘের বাচ্চারা গুতা দেয় দেখা দেখি বাঘের বাচ্চার মাথায় কি সিংহের তোর বেথা পায় আর কান্দে আর আফসুস করে হায় হায় আমার মাথায় কি নাই শিং নাই বাঘের বাচ্চা আফসুস করে যে আমার মাথায় সিং নাই এই আজকে আমি ছাগলের সাথে না। ছাগলের সিং দিয়ে আমার গুঁটা দেয় আর আমি ছাগলের একদিন মাঠের মধ্যে সর্দি গেছে ছাগলের পাল সাথে বাঘের বাচ্চাও গেছে তো সব ছাগলের বাচ্চা মিলে বাঘের বাচ্চাটাকে নিয়ে তামসা করতেছে একজনের মাতার মধ্যে গুতা দেয় আর একজন পেটের মধ্যে একজন পিঠের মধ্যে এই গুটা দেয় আর বাঘের বাচ্চা বড় বাঘে দেখছে দৃশ্যটা যে ছাগলের বাচ্চারা বাঘের বাচ্চাকে নিয়ে খেলতেছে দেখে তো তার যুগ হয়ে গেল সেটা কনজুপ পড়ল যে বাঘের বাচ্চাকে নিয়ে ছাগলে খেলে একটা গর্জন দিছে হুঙ্কার বাগের গর্জন শুনছেন তাজা বাগের শুনছেন তাজা বাগের গর্জন শুনেন নাই কারা কারা শুনছেন যাই হোক তো এই যে বাঘের গর্জন চিড়িয়াখানার মধ্যে এই আদা বড়া বাঘ দুর্বল বাঘ যখন গর্জন দেয় দশ কিলোমিটার বর্গ কিলোমিটার ব্যাপী করে বাগের খাঁচার দিকে গর্জন কেমন হবে ভয়ঙ্কর হবে বাগের গর্জনে পাহাড় পর্যন্ত খরথর করে কাঁপতে আরম্ভ করে তো বাঘ যখন এরকম গর্জন দিল ছাগলের কি অবস্থা বলেন তো ছাগল তো সব বাঘের সাথে সাথে বাঘের বাচ্চা দৌড়ায় তো বড় বাঘটা পিছন থেকে দৌড়ে আসছে আজকে সে কোন ছাগল শিকার করতে আসে আজকে সে এসেছে নিজের সজাতির মর্যাদা রক্ষা করতে এই জন্য ছাগল ধরে নাই পিছন দিক থেকে সে খাবলা মেরে ওই বাঘের বাচ্চা এই বাঘের বাচ্চার চরিত্র হয়েছে ছাগলের মতো ছাগলে দৌড়াই এই আমিও দৌড়াই বাঘে বলে আরে ছাগল তো দৌড়ে বাঘের গর্জন শুনবার পর পৃথিবীতে কোন ছাগল তারা জায়গায় দাঁড়ায় থাকতে পারে না তাহলে পালানো ছাড়া তো ছাগলের কোনো রাস্তা নাই গেছে আমার ভয় পাই জন্য বাঘটা বুঝতে পারছে যে এই বাগের বাচ্চাকে নিয়ে ছাগলের বাচ্চারা খেলবার সুযোগ পায় কেন আসল কাহিনীটা কি বুঝতে পেরেছে আসল কাহিনী আর কিছুই না বাঘের বাচ্চা নিজের পরিচয় জানে না নিজেকে চিনে না সে কোন আত্মপরিচয় বুঝাইবে কিভাবে ওরের ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায় পুকুরের ঘাটলায় নিয়ে বলে যা ঘাটলা থেকে পানি এখন বাঘের বাচ্চা তো আর কোনোদিন পুকুরে নামে নাই থাকছে সারা জীবন ছাগলের সাথে ছাগলের মধ্যে চুঙ্গায় পান বাঘে তো সবসময় নদীর নদীতে নেমে খালে বিলে পানি খায় এখন আজকে বড় বাঘের দাবরা নিট বাঘটা নামছে কোথায় পুকুরের ভিতরে পুকুরের স্বচ্ছ টলটলে পানিতে যখন মুখ দিছে তখন তো সেখানে নিজের চেহারা প্রতিচ্ছবি ভেসে উঠছে প্রতিচ্ছবি নিজের চেহারা যখন দেখে ঘাটলা থেকে উঠে আসে ওর চলার ভাতলা পরিবর্তন হয়ে গেছে হাটে এখন বড় বাচ্চা জিজ্ঞাসা করে কিছু দেখছি কি দেখছ খনিজের চেহারা দেখছি কিরকম দেখলি তোর চেহারা মতো আমি আলমিনে এক জাত কে ছাগলের সিং এর গুতা করার জন্য সৃষ্টি করেন তুই গাঁদা গোদাকাল ছাগলের সিং এর গুতা আল্লা বা আলমিন মাথায় সিংহ আর তুই যদি সিংহ যেন অপেক্ষা করিস কে আমার পর্যন্ত ছাগলের গুটা খেয়ে তোর কান্নাকাটি করাই লাগবে মুক্তির কোন উপায় তোর নাই তোর উপায় হলে তোর আত্মপরিচয় বুঝতে হবে বাঘের শক্তি হলো তার পাঞ্জার মধ্যে বাঘের শক্তি হলো তার দাঁতের মধ্যে আর বাঘের প্রভাব প্রতিপত্তি হলো তার গর্জনের মধ্যে ও বাঘের বাচ্চা তুই দার যে শক্তি যে শর্য দিয়ে সৃষ্টি করেছিলেন তাদেরকে বলা চলে বাঘের দাঁত আর দুনিয়ার সমস্ত কাপের মুশ্রেক বেঈমান যারা আন্নাকে অস্বীকার করে যারা ক্ষুধার অপশক্তি তারা দুনিয়াতে সাগরের চেয়ে বেশি কিছু নাগরের সিং এর মতো দুনিয়ার সমসাময়িক এবং দুনিয়ার ঘনিষ্ঠ শক্তি ছাড়া কিছুই না মোখতারা মাহাজীন উমতে মুসলিম অপেক্ষা করতেছে উম্মতে হাতে একদিন পশ্চিমাদের মতো দুনিযার বোমারো বিমান আসবে সেদিন উন্মতে মুসলিমা বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমি তোমাদেরকে বলতে পারি কশ্চিন কালে উম্মিমের হাতে সেই শক্তি আসবে না সেই শক্তির দরকার নাই দুনিয়ার এসব জাহেরি শক্তি হলো বেশি একটা ছাগলের সিং শক্তি ও বাঘের জাত আল্লাহাক রে দুনিয়া গর্জন তুলো আমি শপথ করে বলতে পারি উম্মের মুসলিমা যদি আবার তারা ঘুরে দাঁড়ায় তারা যদি আপন শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহরের জমিনে আরেকবার যদি বীরের ধ্বনি দিতে পারে ধ্বনি দিতে পারে তার পৃথিবীর সমস্ত মুসলিম বিদ্বেষী কুফুরি শক্তি তারা এই পৃথিবী থেকে পালানোর পথ খুঁজে পাবে না প্রশ্ন হল উম্মতে মুসলিমার সেই শক্তি কি যেই শক্তির বলে এই পৃথিবীতে আমার আল্লাহ আলম সেই মহাশক্তির সন্ধান দিয়েছেন আল্লাহ বলেন তুমি দুইটা মেহনত করো দুইটা বৈশিষ্ট্য তোমার মধ্যে তুমি অর্জন করো দুই বৈশিষ্ট্যের মাধ্যমে মতো তোর চাহিদা মাফিক তুই আল্লাহর এই জমিনের মধ্যে নামিয়ে আনতে সক্ষম হবি আল্লাহা কব্বার ইমানদারের কাছে এমন একটা চম্বুক দিয়ে দিয়েছেন ওই চুম্বকের পাওয়ার মাধ্যমে সমস্ত শক্তির একমাত্র উৎসকে সমস্ত শক্তির একমাত্র সৃষ্টিকর্তাকে মুক্তারা মহাজী আমার আল্লাপা কব্যিন যিনি সমস্ত শক্তির সৃষ্টিকর্তা যিনি সমস্ত শক্তির আধার সেই মহা শক্তি আর আল্লাহ সেই গায় কুদ্দী শক্তি আল্লাহাকুর এই পৃথিবীতে কেবলমাত্র ইমানদারের পক্ষে দুনিয়াতে নাজিল করে থাকেন তবে যে কোনো ইমানদারের পক্ষে সেই শক্তি নাজিল হয় না নিজের মধ্যে দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম হয় কয় বৈশিষ্ট্য দুই বৈশিষ্ট্য যে ইমানদার অর্জন করতে সক্ষম হয় আল্লাহর কোরআন সে দুই বৈশিষ্ট্যের কথা বলেছে প্রয়োজনে তোমরা ব্যবহার করো আর এই ব্যবহার করার জন্য তোমাদেরকে দুইটা কৌশল রপ্ত করতে হবে এক নম্বর কৌশলের নাম হলো ইস্তাই তোমরা সালাতের মাধ্যমে মাধ্যমে আল্লাহ পক্ষে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহিনের মহাশক্তি কে তোমাদের হাতে তোমরা নিয়ে আসতে পারো আল্লাহর মোহাম্মদ অনেক মানুষ আছে দুনিয়াতে তাদেরকে দেখতে অনেক দুর্বল মনে হয় ধুলিমলিন মনে হয় ফির দুর্বল হয় কিন্তু তার মধ্যে অর্জন করতে পারে সনাথের মাধ্যমে নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করতে বলা হয়েছে আল্লাহ কোরআনে নয়। হৃদয়ের সম্পর্ক করে তোলো আরো সের মালিক আল্লাহর সঙ্গে মহাব্বতের সম্পর্ক তৈরি কর ভালোবাসার সম্পর্ক তৈরি করো বান্দা যখন সনাথের মাধ্যমে নিকটবর্তী হয়ে যায় দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন সে শেষ লুটিয়ে পড়ে দুনিয়ার মানুষ দেখে শেষ দায় লুটিয়ে পড়েছে জমিনের সাথে মিলে গেছে নামাজের মধ্যে আমি আল্লাহ সবচেয়ে নিকটতম হয়ে যায় নামাজ উন্নতের মুসলিম শ্রেষ্ঠ হাতিয়ারের নাম হলো নামাজ যখন কোন হুজুরের সঙ্গে কারো তর্ক বিতর্ক হয় কোন কথায় যখন হুজুর আর কাবু করতে পারে না তখন সর্বশেষ হুজুরের দিকে তীক্ষ্ণ মোল্লাদেরকে ক্রিটিসাইজ করে মোল্লাদেরকে বিদ্রুত করতে চায় আর বোঝাতে চায় এই কথা যে মোল্লারা মসজিদের লোটা বাঙ্গা ছাড়া আর কোন কাজ পারে না এই জন্য বলে জান মোল্লারদ থেকে ঘটনা বর্ণিত হয় মুঘল সম্রাট বাদশাহ জাহাঙ্গীর জাহাঙ্গীরের ছেলে হলোজেব আলমগীর ঔরঙ্গজেব আলমগীর এক মোল্লার কাছে পড়াশোনা করতেন ওই যুগে মোল্লা বলা হতো ইসলামী শিক্ষায় সবচেয়ে পারদর্শী উচ্চ শিক্ষিত ব্যক্তিকে এটা উপাধি দেওয়া হতো মোল্লা এবং এখনো পৃথিবীর অনেক দেশে আছে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্তকে বলা হয় মোল্লা তো এরকম এক মোল্লা ছিলেন বাচ্চার ছেলে সেই মোল্লার কাছে পড়াশোনা করত এই ইসলামী জ্ঞান অর্জন করত তো মোল্লা ছিলেন খুবই আল্লাহ ভিরু দুনিয়া বিমুখ দুনিয়ার কোন লোভ্যালসা তার মনের মধ্যে ছিল না এই কারণে কোন সময় বাচ্চার দরবারে আসা যাওয়া তার ছিল না তিনি থাকতেন না। এটাতে বাচ্চা একটু তার প্রতি বিরাট কাউকে দিয়ে সংবাদ দিয়ে পাঠাইছে একবার যে মোল্লা সাহেবকে যা বলবা যে মোগল সম্রাট তোমাকে বাচ্চার সাথে দেখা করতে বলেছে মোল্লা জবাব দিয়ে দিয়েছে যে বাচ্চার কাছে তাহলে বাচ্চাকে যে বলে আমার সাথে আমার এই গরিবখানায় এসে দেখা করতে হবে জবাব দিয়ে দিছে এই জবাব যখন বাচ্চার কাছে গেছে তো বাচ্চা তো এমনিতে আগে থেকে খেপা বাচ্চার পাইক পেয়া বাহিনী সব রেডি মোল্লাকে অ্যারেস্ট করবার জন্য সব রওনা হয়ে গেছে একেবারে লাঞ্ছিত করে অপমানিত করে ধরে বেঁধে যেন বাচ্চার কাছে নিয়ে আসা যায় শাহজাদা উপস্থিত দরবারে তাড়াতাড়ি পিছন দরজা দিয়ে শাহি মহলের পিছন দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে কোনো করে দরজিছে হুজুরের বাড়িতে যে বলতেছে হুজুর তাড়াতাড়ি আপনি পালায়ন করেন কেন পালাবো বাদশাহ বলতেছে আপনার হুজুর বললেন তাই নাকি তোমার বাবা আমাকে তার বাহিনী তার সৈন্য সামন্ত পাঠাই দিছে হ্যাঁ তাহলে আমারও তো যা কিছু আছে আমারও হাতিয়ার নিয়ে তোমার বাবার এই প্রস্তুত আপনি হাতিয়ার পাবেন কোথায় কে বলে না জঙ্গিবাদী হাতিয়ার আমাদের প্রয়োজন নাই আল্লাবাক আমাদেরকে ভিন্ন হাতিয়ার দিয়েছে তুমি এক কাজ করো বদনার মধ্যে উজুর পানি ঢালো তার হুজুর কি কথা বলতেছে আর কোন হাতিয়ারের কথা বলতেছে তাড়াতাড়ি কোন কথাবার্তা নাই লোটার মধ্যে হুজুর পানি ঢালছে মেসবাক রাখছে যায় নামাজ বিশেষ এখন হুজুর উজুর করে মেসাক করে চিন্তা আমার করার দরকার নাই এখন আমার উল্টা চিন্তা আমার হুজুরের হাত থেকে আমার বাপকে কেমনে বাঁচাইতে হবে সোজা আবার উল্টা দৌড় দিতেছে উল্টা দৌড়ে এসে চলে আসছে শাহী বাচ্চার দরবারে বাচ্চা জাহাঙ্গীরের দরবারে ডাকদায় বলতেছে বাপান যদি বাঁচতে চান তাহলে আপনার বাহিনী আপনি ফেরত পাঠান কারণ যদি ওই অবস্থায় আপনার বাহিনী আমার হুজুরের ঘরে গিয়ে পৌঁছলো আর ওই অবস্থায় তিনি যদি বিশ্বাস করে উঁচু করে যায় নামাজের দাঁড়ায় খান খান হতে মুহূর্ত সময় লাগবে না মসজিদ পর্যন্ত অর্থ বুঝেন মসজিদ পর্যন্ত অর্থ হলে যারা মোল্লাদের সাথে বাজাবাজি করো তারা খুব অসংখ্য নদীর আছে অনেক নম্রীর ইতিহাস থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে মোখতারা এই জন্য বলতে চাই মোল্লার দর মসজিদ পর্যন্ত অর্থ হলেই মোল্লা যদি কোনোভাবে মসজিদ পর্যন্ত গিয়ে সারতে পারলো তাহলে এই মোল্লা বড় খতরনা যে মোল্লা মসজিদ পর্যন্ত গিয়ে খুনের দরবারে ফিরিয়া করতে পারে যারাই টক্কর দিতে এসেছে ইতিহাস বলে তারা কেউ টিকতে পারে নাই তাদের সকলের স্থান হয়েছে ইতিহাসের আস্থা করে মোখারাম আজকে কথাটা একটু পরিবর্তন করবার প্রয়োজন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত ভুলে যাও সেই কথাটা পরিবর্তন করে এবার বানাও পর্যন্ত আদেমদের নয় বরং মসজিদ হওয়া উচিত ইমানদারদের যাদের দিলের মধ্যে ইমান আছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় তাদের সকলের দর মসজিদ পর্যন্ত হওয়া উচিত যদি গোটা জাতি হয়ে যায় অগ্রগতি পৃথিবীর কোন শক্তি রুখে দিতে পারে নাই আহ্লা বয়ান করা হয়েছে নবীর পাকের মধ্যে বর্ণিত হয়েছে কেন পৃথিবীর বড় বড়াশক্তি পরাশক্তির আক্রমণের আশঙ্কা যত রকম ভয় ভীতি যত রকম বিপদ আপদ শঙ্কা মুসিবৎ ঝড় জলোচ্ছাস তুফান যাই আসুক না কেন আমার নবী তোমার নবী রাহালাম সর্বপ্রথম বিপদের মোকাবিলায় ময়দানে গিয়ে দাঁড়াতেন সর্বপ্রথম তিনি দৌড়ে গিয়ে শক্তির মাধ্যমে তিনি পৃথিবীর সমস্ত শক্তির মোকাবেলা করতেন আল্লাহ রসুল্লামের সেই সুন্নতার আদর্শের কথাই বলা হয়েছে সেই ইমারের সঙ্গে পৃথিবীর কোন শক্তি ময়দানে কুলিয়ে উঠতে পারবে না এটা হলো এক নম্বর বৈশিষ্টের কথা বলা হয়েছে আল্লাহর কোরআন দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছে আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা যা বুঝি বিপদ আপদ ধৈর্য ধারণ করা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা সবর মাত্র এতটুকুই নয় বরং সবরের প্রকৃত অর্থ হলো এই বান্দা তুমি হকের উপর অটল থাকো সত্যের উপর তুমি প্রতিষ্ঠিত থাকো ন্যায়ের উপর তুমি পাহাড়ের মতো ন্যায়ের উপর থাকতে গেলে কখনো জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিবে তোমার শরীরের থেকে ফোটা ফোটা রক্ত আল্লাহ জমিনে ঝরতে পারে তোমার বুকের তাজা খুলে খোঁজার জমিন ধঞ্জিত হতে পারে তোমার জিন্দগির উপর দিয়ে ঝড় জলোচ্ছ্বাস বিপদ এবং মুসিবতের ভূমি প্রবাহিত হতে পারে যত ঝড় যত তুফান সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে হকের ঠান্ডা সমুন্নত রেখে বুক টান করে হকের নিয়ে ময়দানের টিকে থাকবার নামই হলো এটাই হলো হাতে সবর আল্লাহর দাঁড়িয়ে আল্লাপাক রব্বর আলমিনের পক্ষ থেকে কুদ্দের সাহায্য সে কামনা করে আমার আল্লাপাক রবীন্দন ওই পরিস্থিতিতে আরসের উপর থেকে বান্দার জন্য আল্লাহ তার কুদ্দের শক্তি পাঠিয়ে দেন এই হলো সেই দুই শক্তি যে দুই শক্তির মাধ্যমে ইতিহাস উন্মত মুসলিম স্বর্ণজ্জ্বল ইতিহাস সে কথাই বলে যেদিন সারা দুনিয়াতে মুসলমানদের রাজত্ব কায়েম হয়েছিল যেদিন সারা পৃথিবীতে উন্মতে মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল অন্য কোন শক্ত হয় নাই উম্মের মুিমা এই দুই শক্তির মাধ্যমে একটা ছিল সলাতের শক্তি আরেকটা ছিল সবরের শক্তি এই দুই শক্তির বদৌলতেই সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিজয় কেতন উদ্দিন হয়েছিল मुस्लिम सैनिक दर साम्राज्य विशाल बाहन गुला विस्तार पराभूत हो এমন একদিন রোম সম্রাট তার বাহিনীর উচ্চ এই আরবের বেদুইনদের সামনে কেন তোমরা এভাবে পরাজয় বরণ করছো প্রতিদিন অনান্দনে আরবের সৈনিকরা তোমাদেরকে নিস্তনাবোধ করে দিচ্ছে কি শক্তি তাদের হাতে আছে कैक ग मुसलमान संगे युद्ध अवतीर्ण हथच प्रति रणांगण বাঘ দেখলে যেমন আর কোন শক্তির অভাবটা তোমাদের কাছে আছে। মোহতার মাহাজীন বিশ্ব ইতিহাসের বিশুদ্ধতম গ্রন্থ আলবিদায়া বন নেহায়ের মধ্যে ইতিহাসের উদ্ধৃতি দিয়ে লেখা হয় কেউ কোনো কথা বলে নাই একজন সৈনিক একজন কর্মকর্তাটের দরবারে দাঁড়িয়ে বলেছিল আমি বের করবার চেষ্টা করেছি দীর্ঘদিন পর্যবেক্ষণ করবার পর আমার কাছে সংক্রান্ত একটা তথ্য আছে যদি আপনি শুনতে চান আমি আপনাকে শোনাতে পারি সন্ধ্যা বেলায় যুদ্ধ বন্ধ হয় আমাদের সৈনিকরা আমাদের বেড়াকে ফিরে আসে মুসলমানদের সৈনিকরা যখন মুসলমানদের বেড়াকে ফিরে যায় তখন আমাদের বেড়াকার আমাদের সেনা ক্যাম্প গুলোতে প্রথম প্রথমাংশে এরপরে মধ্যরাত একটা একটা করে সব ঘুমের মধ্যে অচেতন আর বিভোর হয়ে পড়ে গভীর রাত রাত শেষ হয়ে সকাল বেলা সূর্য হয়ে যায় তখন আমাদের সৈনিকদের ঘুম ভাঙতে চায় না আর দিকে মুসলমানদের সীমানা পালি দিয়ে শেষ রাত যখন শুরু হয়ে যায় তখন একটা মুসলিম সৈনিক আর তাদের পিঠ বিছানার মধ্যে লেগে থাকে না তারা ঘুম থেকে জাগ্রত হতে আরম্ভ করে পুজো করে যায় না আমাদের দাঁড়ায় চুর্দিক থেকে কান্নার আহাজারি ভেসে আসতে থাকে এমন জোরে তারা কান্নাকাটি করতে আরম্ভ করে রাতের বেলায় হঠাৎ যদি কোন আগন্তু মুসলমানদের সৈনিকদের ক্যাম্পের পাশে এসে দাঁড়ায় রাতের অবস্থা এই অবস্থায় রাতটা তাদের শেষ হয়ে যায় চোখের পানিতে তখন তাদের ভোক্তা ভাষা থাকে এই অবস্থায় তার কেটে যাওয়ার পর পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয় আস্তে আস্তে যখন দিনের আলো চতুর্দিকে আর এরপরেছিল দিনের আলোতে ওই চোখগুলো থেকে এক ফোটা অশ্রুও ঝরে না দিনের আলোয় চোখের দিকে তাকালে বোনা হয় চোখ থেকে যেন জ্বলন্ত বারুদ বের হয় জ্বলন্ত আগুন ঠিকরে ঠিকরে পড়ে তাদের অন্ধকারে সবার হয়ে আল্লাহর দিনের ঠান্ডা হস্তে ধারণ করে তারা এমন ভাবে জিহাদের বয়দে নেমে পড়ে ওদের চোখ থেকে জ্বলন্ত আগুন বের হয় আর ওদের এক একজনের মনোভাব এমন হয় আমরা আমাদের জীবনকে প্রতিটি সৈনিক কে মনে হয় আল্লাহর জন্য আর দিনের জন্য মনে হয় তারা জীবন দিতে আমাদের চেয়ে তার বেশি ভালোবাসে জাতীয় কবি কাজী নজরুল সে কথাই বলেছিল নিত্য বৃত্ত ভিত মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই মুসলমান তারা তাদের জিন্দগির সফলতার কামিয়াবি খুঁজে বেড়াতো আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার মধ্যেই তারা তাদের জিন্দগির সফলতা খুঁজে পেয়েছিল তারা বুঝতে পেরেছিল যে ব্যক্তি আল্লাহর জন্য জীবন দিয়ে দিল তারাই সম্পর্কে বলেছে যে আল্লাহর জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য জীবন বিলিয়ে দেয় তোমরা মনে করো ওরা আল্লাহর কোরআন বেশি ভালোবাসত শাহাদ মৃত্যুকে ওরা এত বেশি ভালোবাসত দুনিয়ার কাফের মুশ্রিকরা দুনিয়াতে বেঁচে থাকবার জন্য যতটা লালাই তো আর পাগল থাকতার ঝান্ডা সমুন্নতারী বীর মুজাহিদের দল রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে বললো হম সম্রাট এই হলো সেই মুসলমানদের অপরাজিত শক্তির উৎস এটাই হলো তাদের শক্তির মূল রহস্য যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে এই দুই শক্তির সমন্বয় থাকবে আল্লাহ নামের শপথ করে বলতে পারি শুধু রোম সাম্রাজ্য নয় পৃথিবীর সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েও উমতে মুসলিমের এই অন্ত্রযাত্রা রোধ করবার কোন ক্ষমতা নাই মুসলমান জীবনের লক্ষ্য বুঝবার চেষ্টা আজকে আমাদেরকে এক মোহর মধ্যে ফেলে দিয়েছে জিজ্ঞাসা করো আজকের যুবকদেরকে হে যুবক তোমার জীবনের স্বপ্ন কি যুবকের স্বপ্ন হলো জিন্দগীতে একটা আমেরিকার গ্রিন কার্ড পাইলেই সে তার জীবনকে ধন্য মনে করে কেউ মনে করবে আমার জিন্দগির স্বপ্ন হলো কানাডা আর অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ পাওয়া ইউরোপিয়ান কোন কান্ট্রিতেও নাই তাদের পক্ষে তো আর বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা সম্ভব না তারা স্বপ্ন দেখে ভিন্নটা কি স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেন কথা তারা স্বপ্ন দেখে যে কোনো মতে শিক্ষা জীবনটা শেষ করবার পর একটু হাই স্যালারির উচ্চ বেতনের কোন একটা চাকরি কোনোভাবে নিশ্চিত হয় কিনা হয় বিসিএস স্ক্যানার হয়ে গেলাম উচ্চ বেতনের লাখ দেড় লাখ টাকা বেতনের একটা চাকরি পাওয়া যায় কিনা এটাই হলো তার জীবনের স্বপ্ন এবং এটাই হয়ে গেছে আজকের যুব প্রজন্মের তাদের জিন্দগির আগামী দিনের টার্গেট কথা ঠিক কিনা যে জাতির যুবকেরা ইউরোপ আর স্বপ্ন রূপান্তরিত করে সে জাতির পরিণাম বর্তমানে আমাদের যা হয়েছে এসে বেশি ভালো হওয়ার কোন সম্ভাবনা নাই মোখতারাম যুবকদেরকে নতুন প্রজন্ম ইতিহাস পড়ো একজন যুবকের মহান লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত সপ্তম শতাব্দীতে এই ভারতের আরবের হিজাজে হিজাজের গভর্নর হজ্জাত বিন ইউসুফের কাছে লিখে বলেছিল হাজ্জাজ বিন ইউসুফ আমি এক মুসলিম যুবতী হিন্দুস্তানের অত্যাচারী রাজা দাহির খানার মধ্য থেকে তোমাকে লক্ষ্য করে গোপনে এক পত্র লিখলাম আমি এখানে আর তোমার বোন অত্যাচারের জিন্দান খানার মধ্যে লাঞ্চিত এবং ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রহর বনে কেমতের দিন আল্লার পয়গম্বরকে এবং আল্লাহর সামনে তুমি মুখ দেখা হাজিরিন করো মোখতার ইউসুফ। খুব ভালো মুসলমান ছিল না চিঠি লিখতে পারে রাতের আরামের ঘুম তার হারাম হয়ে গেল পাইচারি করতে আরম্ভ করলো বেগম সাহেব ঘুমান্না গেল হাজার বিন ইউসুফ বলেছিল আমার তো আরামের ঘুম হারাম হয়ে গেছে এক বনকে আমি মুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমার আর ঘুম নাই পূর্ব দিগন্ত সূর্য উদিত হওয়ার আগেই হাজার ঘোষণা করেছিল সুদূর আরব থেকে হিন্দুস্তানে আমি সেনাবাহিনী প্রেরণ করব। যেমন কথা তেমন কাজ সতেরো বছরের বয়স বছর আজকের আমরা যেই বয়সে তরুণ বলের কথা ১৭ আর আঠারো বছরের বুড়ো আমরা বাচ্চা নাম দিয়ে রেখেছি আর ওদের জন্য দুধের পেয়ালা রমজান মাসে রোজা রাখতে দেয় না বৃদ্ধরা ঠিকই ছেলে রোজা রাখে সতেরো বছরের যুবক কে ঘুম থেকে উঠায় না হয় সামনে আর মেট্রিক পরীক্ষায় এখন রোজা রাখলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে মোখারা আমাদের বুঝবার চেষ্টা করি আরব থেকে ছুটে এসেছিল হিন্দুস্তানে অত্যাচার এবং জুলমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলো আর তার কারণে লৌহ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আমার দায়িত্ব সম্পন্ন করলাম কদার দিত মানে হলো এখন আমার ফরজ দায়িত্ব পালন করা শেষ হলো এই মাত্র আমি তার কাছে জবাবদিহিতা করবার মতো উপযুক্ত অর্জন করলাম محترم قادرين قد اضعيت فريضة البكة والو هي دنيا مسلمان امي محمد بن قاسم আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল একটা স্বপ্ন নিয়ে আমার মা আমাকে দুই মাস দুই বছর দুঃখ পান করিয়েছিল বুকে দুধ দিয়ে আমাকে লালন পালন করেছিল আমার মায়ের একটা লক্ষ্য এবং টার্গেট ছিল আমার বাবা মাতার গাম পায় করে আমাকে লালন পালন করেছেন আমার বাবার একটা স্বপ্ন ছিল আর আমি আমার জীবনের সতেরোটি বসন্ত অতিক্রম করেছি আমার জিন্দগির সামনে একটা লক্ষ্য আর উদ্দেশ্য ছিল হে দুনিয়ার মানুষ আজ তুমি শুনে রাখো আমাদের আমি আমার দায়িত্ব পালন শেষ করলাম আমি আমার ফরজ জিম্মাদি পূরণ করলাম মামরিন পালন শেষ এত সহজ না আজকে তো আমরা জুমান নামাজ পড়ে বলি ফরজ দায়িত্ব শেষ ফরজ দায়িত্ব শেষ ও দোস্ত এত সহজে ফরজ দায়িত্ব শেষ হয় না এত সহজে ফরজ দায়িত্ব শেষ হয় না ময়দানে আল্লাহাক মানুষের কাছে প্রশ্ন করবেন বলো তোমার যৌবনের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ যৌবন সম্পর্কে প্রশ্ন হবে যারা বুড়ো হয়ে গেছেন তাদের কাছেও প্রশ্ন হবে যারা বাচ্চা আস যৌবন কাল সম্পর্কে তাদের কাছেও প্রশ্ন হবে যারা যুবক আস তোমাদের কাছে সময় দিবেন সে যৌবন যেন সোনার চেয়ে হিরার চেয়ে দামি বেশি ভালো কাজে লেগে যায় সেজন্য প্রত্যেকটা যুবকের আজকে সচেতন হওয়া উচিত আজকে সবচেয়ে বেশি আমাদের যে সম্পদের মিসইউজ হচ্ছে সেই সম্পদের আমাদের এই যৌবন দিয়ে কোন মহান উদ্দেশ্য সাধন করার জন্য আজকে আমরা আমাদের এই যৌবনকে ব্যবহার করি না আমাদের এই যৌবন উন্মে মুসলিম লক্ষ্যে ব্যবহার হওয়া উচিত ছিল যে যৌবনের এই সন্ধ্যার সময় ব্যবহার আজকে ব্যবহার হয় কিছু মানুষের পার্থিব সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য আমাদের বাংলাদেশের সামাজিক অবস্থা হলো এই প্রত্যেক এলাকায় এলাকায় যুবকদের মধ্যে বড় একটা শ্রেণী আছে যাদের কোনো পেশা নাই যাদের কোন চাকরি নাই যাদের কোনো বড় ভাইয়ের সাথে থাকা কার সাথে থাকা কেমন বড় ভাই মায়ের পেটের বড় ভাই না মায়ের পেটের বড় ভাই না প্রত্যেক এলাকায় কিছু বড় ভাই তৈরি হয় এই বড় ভাইরা ঠিকাবাজ ঠিকাদারি করবার জন্য উন্মতের যুব সমাজের বড় একটা অংশ তারা লালিত পালিত হয় আর এই যুব সমাজ যেন সঠিক পথে পরিচালিত হতে না পারে এদেরকে বিভিন্ন মাদক আর বিভিন্ন অশ্লীলতার পাতা ফাঁক পেতে তাদেরকে এমন ভাবে আল্লাহকে যৌবন দেন নাই আল্লাহাক রব্বুল আরমিন তোকে যৌবনের এই মহামূল্যবান সময় দিয়েছেন এই মহামূল্যবান সময় দিয়ে তুই আল্লাহ পাক রব্বুর সবচেয়ে বেশি সন্তুষ্টি অর্জন করতে পারিস আল্লাহ জমিন থেকে সমস্ত অসত্য মিথ্যা এবং অন্যায়ের কবর রচনা করে পতাকা উত্তীর্ণ করবার জন্য মোখারি সেদিন আরব থেকে আমার তোর এই ভূখণ্ডে ছুটে এসেছিলেন বলেই আজ আমার তোর মা নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করতে পারে বলতেছিলাম কাজেই ওই যেরম সম্রাটের দরবারে তার এক বৃদ্ধ সৈনিক তার উদ্দেশ্যের কথা বলেছিল তার পর্যবেক্ষণের কথা বলেছিল উম্মতে মুসলিম পৃথিবীতে যেই মহাশক্তির বলে আজকে সারা করেছিল। সেই শক্তি ছিল তারা রাতের বেলায় ছিল কান্নাকাটি চোপের পানিতে বুক ভাসানো রাতের বেলায় আল্লাহ বুজুর্গ দিনের বেলায় তারা ছিল দিনের জন্য অকাতরে নিজেদের জীবনের বুকের রক্ত ঢেলে দেওয়া আল্লাহ দিনের মহা সৈনিক মখারম এই দুই শক্তি যখন মুসলমানদের কাছে একটা একটা ককটেল তৈরি হয় একটা কি তৈরি হয় এটার নামই হলো ইসলামী ককটেল ককটেল তো বুঝেন ককটেল কানে করে কক্টেল পাঁচ মিশালি বুঝেন না পাঁচ মিশালি পাঁচ মিশালি বুঝেন ককটেল বোমা বলে ককটেল বোমা বলতে চাই না আমি বলতে চাই ইসলামী ককটেল হলো সে ককটেল তৈরি হয় মুসলমানের চক্রস্ত্রের রক্তের ফোঁটার সাহায্যে এই হলো সেই কক তেল যে কক তেলের মোকাবেলা করবার মতো পৃথিবীর কোন পারমাণবিক শক্তি ধরের হাতে তার কোন ক্ষমতা নেই মোকারাম বদলের যুদ্ধের ইতিহাস পড়ো মুসলিম আর তিনশো তেরো জন বেসরু সামান অসহায় নিঃস্ব মুসলমানেরা কিভাবে এক হাজারের দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলেন এমনিতে অর্জন করেন নাই কিতাব উল্টো রাতের অন্ধকারে বলেছিলেন আমি তোমার পায় তোমার কাছে ভিক্ষা চাই আমার এই তিনশো জন এরা হলো আমার বছরের পরিশ্রমের ফসল চোদ্দ বছরের মেহনতের ফসল ওগল্লা আমি এদেরকে তৈরি করেছি আমার জিন্দগির আপনার চোখের যেই পরিমাণ অস্ত্র বদরের মাটিতে গড়িয়ে পড়েছে আর কোনো কিছুর প্রয়োজন নাই আজ আপনার সাহাবিরা আপনাকে ওই জবাব দিবে না যে জবাব নবী মুসাকে দিয়েছিল ইহুদিরা বলে আমরা এখানে বসে থাকলাম রক্ত দিবে আল্লাহর নবী মিষ্টি খাবে উম রক্ত দিবে আল্লাহর নবী মিষ্টি খাবে উম্মী আল্লাহর নবী গলায় ফুলের মালা দিয়ে নবীর জন্মদিন পালন করবে উম্মত এটা হলো নবীর ভালোবাসা ঠিক কিন্তু এটা নবী ভালোবাসার সাহাবি সিস্টেম না এটা নবীকে ভালোবাসার ইউনীতি সিস্টেম মোখতার নবীকে ভালোবাসার সাহাবি সিস্টেম কি আমর মেতাদ সাহাবিদের কাছ থেকে শুনো বুখারী শরীফের হাদিস الكتاب kitab كتاب to kitab ul maghazi ditiyo prishthay tumi peye jabe ei hadith miqdad ibn amr bolte chen wallahi inna al-muqatil ayaminika wa an shimalika wa an amamika wa an khalfika wallahi inna la naqul kama qalat banu israila li musa izhab anta wa rabbuka faqatila inna ha mun qaaidun walakin আপনি সামনে চলেন আপনার দানে আমাদেরকে পাবেন আপনার বান্ধীকে আমাদেরকে পাবেন আপনার সম্মুখে মহা অগ্নিকুণ্ড সামনে আসে ওনার কাছে অগ্নবি আপনার হুকুম পালন থেকে আগুনের অগ্নিকুণ্ড আমাদের যাত্রাকে স্তব্ধ করতে পারবেনা আপনি শুধু আমাদেরকে হুকুম করেন মহাসমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে বারকুল সমাজ যেতে আমরা কথা দিচ্ছি সমুদ্রের উমাত্র তরঙ্গ মালার গতি আপনার সাহাবিদের যাত্রাকে স্তব্ধ করতে পারবে না আমরা সমুদ্র পাড়ি দিয়ে বরকুল কমা পর্যন্ত যাওয়ার জন্য রা হয়ে যাবো মোখারা এইভাবে সাহাবায় নিজেদেরকে উৎসর্গিত করেছিলেন চোখের অসু পড়েছিল সেই মাটিতে নবীর রক্ত যখন গড়িয়ে পড়লো এই চোখের অশ্রু আর বুকের রক্ত দিয়ে ইসলামী কপটেল তৈরি হয়ে গেল ইতিহাস বলে উম্মিম এই ক্ষুদ্র শক্তির সঙ্গে টক্কর দিয়ে সেই আজ সে কথাই আমি আপনাদের কাছে বলতে চাই শুধুমাত্র যুবকদেরকে লক্ষ্য করে বিশেষ করে একটা কথা বললাম হে যুবক তৈরি হোক তোমাদের রাগ গুলো দেখবার জন্য আল্লাহ যৌবনের আমাদের আর তোমাদের রাত গোলক রাস্তার দোকানের পাশে বসে টেলিভিশন আর রেডিও ফুটির আমাদের ধারা জন্য আল্লাহ দান করেন নাই আমাদের রাত। আসমানের পক্ষ থেকে উন্মতের ফেসেলা হয়ে যায় উম্ম নবী চিৎকার করে বলতেন আমার ঘুমন্ত উম্মতগুলোকে রাতের এই অন্ধকারে কে ঘুম থেকে একটু জাগ্রত করে দিবা আল্লাহ ঘুম থেকে উঠেন তাহার জন্য কারণ দিনের বেলা আপনাকে অনেক কাজ করতে হবে আপনাকে করতে হবে কাজী আপনি রাতের বেলায় ঘুমাই থাকেন আজকে আমাদের দর্শন বদলে জীবনের দর্শন আমরা কি বলি কালকে অনেক কাজের জন্য আজকে আজকে বেশি ঘুমাও আমরা তো ইসলামের সেই আসল গোড়ার কথাই জানি না ইসলামের মূল সূত্র আজকে আমরা ভুলে গিয়েছি ইসলাম তো এই সূত্র দিয়েছিল দিনের বেলায় অনেক কাজ সুতরাং রাতের বেলায় ঘুমের সময় নাই দিনের বেলায় অনেক বড় কাজ এই জন্য রাতের বেলায় শেষ হতে আবাদ ছিল ততদিন পর্যন্ত দুনিয়াতে উন্মত মুসলিমার নেতৃত্ব ছিল যেদিন থেকে উম্মতে মুসলিমার শেষ রাত ঘুমে বিভোর হয়ে গেল যেদিন থেকে উন্মতের ঘর গুলোতে ইস্তর যেদিন থেকে উম্মতের ঘর বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে না সেই দিন থেকে উম্মতে মুসলিম আমরা মনে করি উম্মতে মুসলিমের উন্নতির জন্য কি করতে হবে উচ্চ শিক্ষা রাখবে ভালো জিনিস অর্থনীতির উন্নতি প্রযুক্তির উন্নতি ডিজিটাল প্রযুক্তির উন্নতি টাকা পয়সার উন্নতি সব উন্নতি শিক্ষা ব্যবস্থার সব কিছু দিয়েও উন্মত মুসলিম আর সে গৌরব কোনোদিন সম্ভব নয় এই জন্য সমাজ এবং যুব সমাজের অভিভাবক যারা আবার নতুন করে নিজেদের জীবনকে নিয়ে ভাবতে শিখো নতুন করে নিজেদের জীবনকে সাজাবার পরিকল্পনা করো নিজেদের জিন্দগির তোমাদের শিডিউলটাকে একটু চেঞ্জ করে দাও রাত বারোটা একটা পর্যন্ত ইস্টার জলসার এই অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করে আলো রেডিও ফুটিন রেডিও টুডে রেডিও এব আর রেডিও আমাদের এই আধগোস গালগ আর সমস্ত রেডিও জোকার সঞ্চয় করো সেখান থেকে এনার্জি এনার্জি তোমরা অর্জন করো সারা যেমন মোবাইলকে কে চার্জ দিলে সারাদিন মোবাইলে সার্ভিস পাওয়া যায় রাতের বেলায় চার্জ দিবে না দিনের বেলা মোবাইল তোমাকে সার্ভিস দি টাকা আছে সিম আছে মোবাইল আছে সব আছে কথা বলবার সুযোগ নাই কারণ কি চার্জ শেষ ব্যাটারি অফ মোবাইল অফ হয়ে গেছে রাতের বেলায় চার্জ দিতে তুমি ভুলে গেলে দিনের বেলায় তোমার সব শক্তি বেকার জাগ্রত করো শেষ তাঁতকে আবাদ করো মুসলমানদের ঘর গুলোকে শেষ তাঁতের বেলায় করোনের আহতের বেলা তোমরা আবাদ করো মনে করবেন না এগুলো শুধু আরেম আমাদের কাজ সাথী বলতের মধ্যে সাধারণ মানুষ বলত সব আল্লাহর পায়ে আর সকাল জনক শেষ সাতকে খুটার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা কর আল্লা ভাগ চেষ্টা করলে তো অভিজ্ঞান করবেন আল্লাহ শপথ কোন ব্যক্তির দিকে তাকিয়ে নয় কোন ব্যক্তির বিরোধীদের জন্য নয় কোন শক্তির পক্ষে নয় কোন শক্তির বিপক্ষেও নয় কোন দলের পক্ষেও নয় কোন দলের বিপক্ষেও নয় নির্দলীয় ভাবে একটা শপথ আর সেই শপথ হলে আঘাত আসে সেই কোরআনের কোরআনের ইজতের হেফাজতের জন্য আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর দিনের ইজতের হেফাজতের জন্য আমি আমার জীবনের রক্ত নিজের জীবনের জন্য পড়াশোনা না িনি খেলা হবে তখন কোন দলের পরিচয় জানি না হেফাজতের জন্য যা করতে হয় তাই করতে আমরা প্রস্তুত সেখানে ইসলামের বিরুদ্ধে গুটি কয়েক নাস্তিকবাদী মুদেশি শক্তির দালাল গোষ্ঠী আমাদের সরকারের উপর সরকার যেহেতু গণতন্ত্র গণতন্ত্রের মূল কথা হলো যেখান থেকে খেলা বেশি বাবাজি দিকে এতেই হলো গণতন্ত্রের মূল কথা দোষ দিয়ে লাভ এই সরকার কোন পার্থক্য নাই খেলাটা দিক দিয়ে বেশি আসবে বাবাজি এবং অস্থিরতার বিরুদ্ধের প্রতীক এই ওরনার শিক্ষা আমাদের দেশের পাঠ্যপুস্তকের মধ্যে থাকবে যাচাই কমিটি নাকি করা হয়েছে যাচাই কমিটিকে বলতেছে যাচাই করো কে পর্যন্ত যাচাই করো পাঠ্যপুস্ত থেকে কবির উপর যদি আঘাত করা হয় যদি এই সমস্তদের উস্কানি দেবে কোনো আঘাত করবার চেষ্টা করা হয় থাকো না কেন কোনো কিছু বুঝি যদি অন্যার উপর চেষ্টা করা হয় অন্যার শিক্ষাকে মুছে ফেলবার গোটা বাংলাদেশে যেগুলো ছিল এটাই নাস্তিকদের বাচ্চাদের এই পরিমানে চিন্তা করে দেখেন যেগুলো ছিল বছরের পর বছর সেগুলো কেন বহাল রাখা হলো এটাই নাকি ওরা বলতেছে হেফাজতের কথায় বাংলাদেশ সরে হেফাজতের কথায় বাংলাদেশ চলে না তাহলে মুরগি সরা কথায় বাংলাদেশ চলবে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য বিচার চলতেছে না এই বিচারের মধ্যে যদি বাংলাদেশের স্বাধীনতার সময় যারা কাজে এই মুরগি চুরির অপরাধের বিচার হওয়া চাই এবং তাদের যাদের বাড়ি থেকে মুরগি চুরি করেছিল তারা বেঁচে না থাকলে তাদের তাদের সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মকে এই মুরগির দাম অর কাছ থেকে পরিশোধ করা যায় এবং সেই মুরগির দাম একাত্তর সালের দামে না একাত্তর সালের মুরগির দাম ছিল দুই হাজার সতেরো সেই মুরগির দাম আমার দেশের গৃহস্থদের কাছে অক্ষরে অক্ষরে আদায় করার দাবি আমরা জানাই কথা ঠিক কিনা আর বলে এই সমস্ত মুরগি চোরাদের কোথায় ওনার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে দেশটা কিন্তু স্বাভাবিক আর থাকবার কোন সুযোগ নেই মোখতারামাজির আমরা যদি সজাগ থাকি তার আমাদের কাছে হয়তো টেলিভিশন নাই কাজে টেলিভিশনে হয়তো আমাদের খবরগুলো খবর দেখানো হবে না আমাদের কাছে বিভিন্ন এফ রেডিও নাই কাজে রেডিও এফএম থেকে আমাদের সংবাদ প্রচার করা হবে না তবে আলহামদুলিল্লাহরা যেমন টেলিভিশনের টক্সর মধ্যে বসে বসে ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করে মনে করবার কোন সুযোগ নাই যে এটাই মনে হয় বাংলাদেশ ওই টক্সর বাইরে এসে দেখেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাদের পছন্দ না হয় ওর্না, পোর্খা শালীনতা তাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা ইচ্ছা হয় চলে যাও শাহজালানের বাংলায় ল্যাংটা উলঙ্গ করা করতে না পারলে মনটা বেশি খারাপ চলে যাও ঠিক ইজতের প্রতীক এই অন্যের উপর যদি কেউ হাত তুলতে আসে আল্লাহর নামে সাপোর্ট করে বলতে থাকি যেমন থাকবে কি থাকবে না করবার সুযোগ নয় কারো ভেঙ্গে গুড়িয়ে দেব আর দুই নম্বর কথা বিচার বিভাগের কাদের বন্দুক রেখে ইসলাম বিদ্বেষী গোষ্ঠী বারবার ইসলামের বিরুদ্ধে আক্রমণ করার চেষ্টা করে বিচার বিভাগ যেমন সম্মানিত আল্লাহর কোরআন এবং ইসলামের মৌলিক নীতিমালা গুলো ইসলামের মূল শিক্ষা আদর্শ গুলো তারা বেশি করি বেশি করতে বাধ্য কারণ আল্লাহ তো এই বিচারকেরও সৃষ্টিকর্তা কথা ঠিক কিনা দুই হাজার এক সালে একবার বিচার ব্যবস্থার দুই বিতর্কিত বিচারপতি কোরআনের ফতোয়া নিষিদ্ধ করে দিল নিষিদ্ধ করবার আর কোনো জায়গা পায় না গাঁদা নিষিদ্ধ নাই ফেন্সি রেল নিষিদ্ধ নাই হিরোইন নিষিদ্ধ নাই আবার নিষিদ্ধ নাই এই সমস্ত গাঁচা কারবার নিষিদ্ধ নাই নিষিদ্ধ করছে ফটোয়া তার বরণ করেছে অনেক তলপার সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত বিচার কথা বলতে বাধ্য হতে হয়েছে আল্লাহর এই জমিনে ফটোয়া আছে ফটোয়া থাকবে কেন পর্যন্ত ফটোয়া বৈধ বাধ্য হতে যেটা একটা জাতির সবচেয়ে জায়গা হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগ সেই সুপ্রিম কোর্টের পবিত্র চত্বরে মুসলিম একত্র মানে মুসলমানদের একত্রবাদ তাহীদের চেতনা পরিপন্থী দেব দেবীর চেতনা দেব দেবীর চেতনা যেটা হিন্দুরা পালন করেন সেটার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই উপাসনালয়ে দেব দেবী প্রতিমার পূজা করবার জন্য যত ধরনের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয় ইসলাম আমাদেরকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অর্পণ করেছে ওটা নিয়ে কোনো কথা নাই চারের প্রতীক আমরা জানলাম আল্লাহরের জমিনে ন্যায় বিচারের সর্বশ্রেষ্ঠ প্রতীকের নাবাল করা ন্যায় বিচারের প্রতীক যদি সাব্যস্ত করতে হয় স্থাপন করতে হয় আল্লাহর কোরআনের প্রতীক স্থাপন করা হোক আর এই যদি মুসলমানদের একত্রবাদের চিন্তা চেতনা সেখানে স্থাপন করবার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের গ্রুপটা আজকে গোটা বাংলাদেশ খুবই অগ্রিকর্ভা বাংলার প্রত্যেকটা অঞ্চলে আলোচনা হচ্ছে ওলামা কথা বলছেন আঘাত করা আমার দেশের সংবিধান কাউকে সমর্থন করে না দেশের সংবিধান পরিপন্থী বাংলাদেশের বিচার ব্যবস্থার নাকের দাগায় স্থাপন করবার সেই ষড়যন্ত্র চলছে কাছে আপিল এবং দরখাস্ত রেখেছি আর আপনাদেরকে আমি আহ্বান করতে চাই যদি আল্লাহ মাহমুদ শফি ডাক দেন তাহলে গ্রীক দেবীকে উৎখাত করবার জন্য ইনশা আল্লাহ সজাগ থাকবো তো রাতের বেলার তাহাজুত গুজারি আর দিনের বেলায়ে বাতিল এবং সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করা বীর পুরুষী এই দুই বৈশিষ্ট্য থাকবে তো প্রতিষ্ঠা করবে। ইসলাম জাতি ধর্ম নির্বিশ প্রতিটি মানুষের ঘরে ঘরে আবার মানবতার পায়ে পৌঁছে দেওয়া হবে মানুষ আবার শান্তিতে ঘুমাতে পারবে ইনশাল্লাহ সেই সোনারি দিন দেখবার তো আমাদেরকে এবং বিশ্ববাসী সকলকে দান করুন God, I mean